শ্রয়ত্রিংশ খণ্ড কাশীপুর উদ্যানে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শুভাগমন শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন শরীর খুব অসুস্থ কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল আজ শনিবার পাঁচই বৈশাখ চৈত্র শুক্লা চতুর্দশী সতেরোই এপ্রিল আঠারোশো পূর্ণিমাও পড়িয়াছে ধরিয়া প্রায় নরেন্দ্র যাইতেছেন। পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন সাধুনা করেন আজ সন্ধ্যার সময় ফিরিলেন সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী রাত আটটা হইয়াছে জোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে ভক্তেরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন নরেন্দ্র মনিকে বলিতেছেন এরা ছাড়াচ্ছে অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে কিয়ক্ষণ পরে মনি উপরের হল ঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে আঙ্কা করিলেন তিনি পশ্চিমের পুষ্করিণীর ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন পরদিন সকালে ঠাকুর মনিকে ডাকিয়া পাঠাইলেন তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হলঘরে ছাদে গিয়াছিলেন মনির পরিবার পুত্রশোকে ক্ষিপ্ত প্রায় হইয়াছেন ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা ও এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন এখানে আসতে বলবে দুদিন থাকবে কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে আর এখানে এসে খাবে মনি যে আজ্ঞা খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয় শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন উঁহু শোক ঠেলে দেয় ভুক্তিকে। আর এত বড় ছেলে কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো দুই ছেলে দুটো আড়াইটে পাশ মারা গেল অত বড় জ্ঞানী প্রথম প্রথম সামলাতে পারলে না আমায় ভাগ্যে শীর্ষর দেননি অর্জুন অত বড় জ্ঞানী সঙ্গে কৃষ্ণ তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর কিশোরী আসে না কেন একজন ভক্ত সে রোজ গঙ্গাসনানে যায় শ্রীরামকৃষ্ণ এখানে আসে না কেন ভক্ত আগ্ঞে আসতে বলব শ্রীরামকৃষ্ণ লাটুর প্রতি হরিশ আসে না কেন মাস্টারের বাটির নয় দশ বছরের দুইটি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গা নাম জপ সদা, মজল আমার মন ভ্রমরা ইত্যাদি গান শুনাইতেছিল ঠাকুর যখন মাস্টারের শ্যাম্পু করে তেলিপাড়ার বাটিতে শুভাগমন করেন অর্থাৎ তিরিশে অক্টোবর 18৮৪ চুরাশি পনেরোই কার্তিক বৃহস্পতিবার উত্থান একাদশীর দিন তখন এই দুটি মেয়ে ঠাকুরকে গান শোনাইয়াছিল ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাইতেছিল ভক্তিরা নিচে হইতে শুনিয়াছিলেন তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার মেয়েদের আর গান শিখিও না আপনা আপনি গায় সে এক যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে লজ্জা মেয়েদের বড় দরকার ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেওয়া হইয়াছে ঠাকুর শয্যায় বসিয়া আছেন ফুলচন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন সচন্দন পুষ্প কখনো মস্তকে কখনো কণ্ঠে কখনো হৃদয়ে কখনো নাভিদেশে ধারণ করিতেছেন মনমোহন কন্যগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন ঠাকুর আপনাকে এখনও পূজা করিতেছেন নিজের গলায় পুষ্পমালা দিলেন কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন মনিকে একটি চম্পক দিলেন